السلام عليكم ورحمة الله وبركاته وعليكم <تصفيق> السلام ورحمة الله وبركاته <تصفيق> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد پھر يو درشق برندو আমরা কিতাব তাওহিদ এর ধারাবাহিক দার্শে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ আমরা আমাদের জীবনকে সর্বক্ষেত্রে শেরক মুক্ত ও তাও উপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাওহিদ আল্লাহ সবহানা হাত এর একত্রবাদ সম্পর্কে সঠিক ধারণা নেব এবং এ তাহেদের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক বৃন্দ বাংলায় আমরা ধারাবাহিকভাবে কিতাব উত্তা হিদ এর শুনে আসছি আমরা কিতাব উত্তাউ হিদ এর শুনেছি আমরা তেইশ ও চব্বিশ এই দুটি দর্শে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়েই আপনাদের সামনে দর্শ উপস্থাপন করেছি বিষয়টি ছিল সাফাত সাফা আত সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আসলে এই এর প্রকৃত মালিক হলেন আল্লাহ সহানা হওয়া তো আয়লা তিনি যার জন্য অনুমতি দেবেন তিনি ছাড়া বা তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে সাফা আত করা সম্ভব নয় ঠিক একইভাবে যাদের প্রতি আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট থাকবেন তাদের জন্য ছাড়া অন্য কারো জন্য সুপারিশ করাও সাফাত করাও সম্ভব নয় অতএব সাফাতের দোহাই দিয়ে সাফাতের ওসিলায় আজকে মুসলিম সমাজ আমরা যে শির্কে লিপ্ত হচ্ছি সে পথ অ রাখার আর কোনো সুযোগ নেই এমনকি সৈয়দুল মুরসালিন রাসুল মুহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম এর কাছেও সাফাত চাওয়ার কোনো সুযোগ নেই কারণ তিনিও সাফাহাতের মালিক নন সাফাতে মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ সাফাৎ কামনা করব চাইব আমরা আল্লাহ সুবাহ সাল আলিহাল্লাম আমাদের জন্য সাফাহাত করতে পারবেন প্রিয় বন্ধুরা মানুষ আরেকটি পথ বেছে নেয় বা আরেকটি পথ এর মাধ্যমে এর দোহাই দিয়ে মানুষ আজকে শিরকি লিপ্ত হচ্ছে সে পথ হল হেদায়ত হেদায়ত চাওয়া হেদায়ত পাওয়া বা হেদায়ত অর্জন এ বিষয়টিকে কেন্দ্র করে আজকে মানুষ অনেকেই শিরকি লিপ্ত হচ্ছে কোনো সন্দেহ নাই প্রতিটি মানুষ এর কামনা বাসনা অবশ্যই হেদায়ত থাকবে আমরা অবশ্যই হেদায়ত কামনা করব অবশ্যই আমরা হেদায়ত এর আশা আকাঙ্ক্ষা এটাই হলো একটা গুরুত্বপূর্ণ আমাদের ইমানি দায়িত্ব কিন্তু এর অর্থ এই নয় যেখানে হেদায়েত পাওয়া যায় না যার কাছে হেদায়ত নেই বা যিনি হেদায়ত দেওয়ার অধিকার রাখেন না তার কাছে গিয়ে যদি আমি হেদায়ত কামনা করি তাহলে কখনো হতে পারে প্রিয় বন্ধুরা আসলেই মানুষকে হেদায়ত দেওয়ার অধিকার বা হেদায়ত দেওয়ার ক্ষমতা কারো নেই এমনকি কোন নাবির আসুলদেরও নেই মানুষকে হেদায়ত দেওয়ার একমাত্র অধিকার রাখেন একমাত্র ক্ষমতা তিনি হলেন আল্লাহ সুহান এক্ষেত্রে একটি বিষয় আমরা জেনে নেব সেটি হচ্ছে হেদায়ত এর অর্থ কি হেদায়ত সাধারণত দুই ভাগে বিভক্ত বা হেদায়তের দুটি অর্থ হয় একটি হল আল হেদায় হেদায়াতুদ্দাল আলাশাদান ও তৌজিহ নির্দেশনা দেওয়া বা পদ দেখানো বা বর্ণনা করে দেওয়া এটা হলো এক হেদায়তের অর্থ আর এক অর্থ হল হেদায়তফিক ই কবুল ই হাপ সঠিক জিনিসটাকে গ্রহণ করার জন্য যে একটা তৌফিক সে তৌফিক পাওয়া তাহলে প্রথম প্রকার যেটি হেদায়ত অর্থ হলো পদ দেখানো নির্দেশনা দেওয়া মানুষকে দিশা দেওয়া ও বর্ণনা দেওয়া এই হেদায়েত। এটা হলো আল্লাহ সুবাহ ছাড়া মখলুক যারা রয়েছেন তাদের হাতে এমনকি নবির গন তাদের হাতেও হলো এই হেদায়ত আল্লা রাবুল্লাহ আলমিনের ক্ষেত্রে বলেন কুল্লি কাউমিন হাদ প্রতিটি কাউমের জন্য রয়েছে একজন আল্লাহ রবাহ আলমিন প্রেরণ করেছেন হাদ হেদায়ত দানকারী তাহলে হেদায়েত দানকারী অর্থ হল তারা মানুষকে পথ দেখাবেন তারা মানুষকে নির্দেশনা দেবেন তারা মানুষকে দিশা দেবেন হকের দিকে কিন্তু হকটা গ্রহণ করার মতো যে তৌফিক হক গ্রহণ করার যে তৌফিক সে তৌফিক মানুষের কাছে নেই সেটি হলো একমাত্র আল্লাহ সুহান হাত আলার কাছেই তাই দ্বিতীয় যেটি হলো হেদায়তু আ তৌফিকবুল হক सटी विषय करोग्यता आल्लाहल्लाय बेधे एक आयात छोट्ट अंश दिए लेखक रहमहल्लाध्याय बेधे को शनमें नहीं कारण मानूष आज के हेदायत पवार हेदायत चावार ओसिलाय हदायत अर्जन उल्लासेजे के अर्पण कर देर मालिक तई तारे भाव आज के निजे के अर्पण कर देह नाई एक हल शर्क पद आल्लाधिकारेटर मालिकारालिक चिंता को है से अनुजाई किस क्या कराए नाम शर्क लेखक रहमहल्ला शर्क ए पद टी के बन्ध कर दीते चाचन আমরা যেন এই পদ দিয়েও লিপ্ত না হই সেটাই তিনি বুঝাতে চাচ্ছেন এ লক্ষ্যে তিনি এ অধ্যায় বেঁধেছেন অধ্যায়টি হল বাবু কৌলিল্লাহদিমন তহদিম আল্লাহ সুবহানকে বলছেন হে রাসুল হে মোহাম্মদ हेदायत हक जिन कबुल कर मत तौफिक दवा, होलो। करार दवा। एटा दिकार एटार अधिकार नुम एटारक्षम नर तुम्हें शुद्ध एतटुकु मानष के पद देखा जो यलो हकर पथ কিন্তু সেই পথটা গ্রহণ করবে বা গ্রহণ করার মতো যে যোগ্যতা তৌফিক সেটা কোনো মখলুকের দেওয়ার অধিকার নেই মখলুকের দেওয়ার সামর্থ্য নেই সেটা দিতে পারেন একমাত্র আল্লাহ সুহানা হত তাই কোন অলিয়া উলিয়া নয় এমনকি কোন নবিরাসুলগণ নয় কোন আল্লাহর নৈকট্যশীল ফেরিস্তাগণ নয় সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনিও নন আল্লাহ রবুলি আলম সেটি নিষেধ করছেন প্রিয় বন্ধুরা লেখক রহম্লা অধ্যায় বেঁধেছেন এখানে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন আয়াত নিয়ে এসেছেন সেগুলি আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশা আল্লাহ এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি যাচ্ছি আশা করি বিরতির পর আবার আমরা দর্শে ফিরে আসবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অপেক্ষা করছেন বিরতির আলমিন সবাইকে সঠিক জিনিস বোঝার শিখার, জানার এবং মানার তো অভিজ্ঞান করুন এ কামনাই করছি লেখক রহিমহল্লা তিনি এ অধ্যায় হাদিসনি এসেছেন যে হাদিসটি সহিদ সহ চাচা তিনি তার জীবদ্দশায় মক্কায় যত রকমের সহযোগিতার প্রয়োজন তার সামর্থ্য অনুযায়ী তিনি কখনো কম করেননি তবে নিজেই আবার ইসলাম গ্রহণ করার মতো সুযোগ লাভ করতে পারেননি আল্লাহ রসুল সাল আলিহ্লাম তার চাচার জীবনের শেষ মুহূর্তে হলেও তাকে যেন ইমান আনানো যায় এই আপ্রাণ চেষ্টা করলেন তাকে যেন হেদায়ত দেওয়ানো যায় হেদায়েতের পথে যেন তাকে নিয়ে আসা যায় প্রাণ কোন চেষ্টা করলেন সাহিবুখারি তেহাদিসে এসেছে রসুল সাল্লাহ আলিহ সাল্লামের চাচা আবু তালেব যখন তিনি মৃত্যু সজ্জায় সাইদ আর বেশি দেরি নেই বিদায় নিতে যাচ্ছেন পৃথিবী থেকে জীবনের শেষ এসেছে। এই মুহূর্তে রাসুল তার কাছে গেলেন গিয়ে দেখলেন আবার তার পাশে বসে আছেন আবদুল্লা বিন আবি উমাইয়া ও আবু জাহাল তারাও বসে আল্লাহ রাসুল সাল আলী হোসাল্লাম বললেন ইয়ামা ইল্লাহ খেয়ালি মা চান ওহ হে চাচা হে চাচা আপনি শুধু একবার মুখ ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটি উচ্চারণ করুন আল্লাহ চাচার হেদায়েত পাওয়ার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন পার্সেই ইসলাম বিদ্বেষী দুই ব্যক্তি বসে আছেন আবদুল্লাহ বিন আবি ওমাইয়া ও আবু জাহাল তারা বলতেছেন আতার বাবা আন মিল্লা চে আব্দুল মুতালিব হে আবু তালেব তুমি তোমার বাবা আব্দুল মুতালিবের যে দিনের উপর ছিলে এতদিন এই মৃত মুহুর্তে তুমি সেই বাবদাদার ধর্ম তুমি ত্যাগ করবে বাপদাদার মুখে তুমি চুনকালি মাখাবে তা তো কখনো হতে পারে না অতএব তুমি তোমার বাবদাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকো ফা আদা আলহিনবী সাল আলহ্লাম نبي صلى الله عليه وسلم عبار تني عبدون فلن جساء اكبر مقدش شمهد تهولي لا إله إلا الله وثاتي اتشارن کرون الله سبحانه وتعالى القصة جابو لدر كارمي شب شبو لبو فكان آخر ما قال وهو على ملة عبد المتلب وابا أن يقول لا إله إلا الله ابو جهل بن عبد الله بن نبي أمي ترى وإكويف ابو عبار ترى بولو جناح জীবনের শেষ মুহূর্তে তুমি বাবদাদার ধর্ম কখনো ত্যাগ করবে না পরিশেষে তিনি বললেন ও বাবদাদার ধর্মের উপরে থাকবেন্লা বলতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন ফকাল নবী সাল আলাইসাল্লাম নবী সাল্লাম তখন বললেন আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ না আমাকে আল্লাহবুল নিষিদ্ধ নবী এবং যারা ইমান এনেছে তাদের জন্য কখনো শোভা পায় না যে তারা মুশ্রেক যারা এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে স্রতা ও বা নম্বর সে পর্যন্ত আল্লাহ তারা হে মোহাম্মদ তুমিও প্রাণপন চেষ্টা করে যাকে হেদায়ত দিতে চাচ্ছাহ আহবাবাহ যাকে তুমি পছন্দ করছো তাকে হেদায়ত দিতে পারবে না এখানে হেদায়ত দেওয়া সম্ভব নয় অর্থাৎ সেটা হলো তৌফিক জিনিসটাকে গ্রহণ করার যে তৌফিক সেই তৌফিক দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় এটার মালিক একমাত্র আল্লাহ সুহানা হওয়া তালা তোমার দায়িত্ব শুধু এতটুকু তোমার কাজ যে তুমি এ হকের দিকে মানুষকে দিশা দিবে হকের পথ মানুষকে বর্ণনা করে দিবে বন্য নম্বর আয়াত আল্লাহুল আলমীন বলছেন তুমি হেদায়ত দাও মানুষকে সঠিক পথের তো এখানে হেদায়ত দাও অর্থ হলো হ্যাঁ দিতে পারো এর অর্থ হলো সঠিক পথের বর্ণনা মানুষকে দিতে পারো সঠিক পথের দিশা মানুষকে দিতে পারো সঠিক পথের নির্দেশনা দিতে পারো কিন্তু সঠিক পথকে গ্রহণ করার জন্য যে তৌফিক সেই তৌফিক রহমতুল আলমিন সঈদুল মুরসালিন মোহাম্মদ সাল আলহিহ্লাম ও দিতে পারেন না জিবরিল আলিহিস্লাম দিতে পারেন না কোনো বুজুর্গ তো দূরের কথা প্রিয় বন্ধুরা অতএব হেদায়তের দোহাই দিয়ে হেদায়ত পাওয়ার দোহাই দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সমকক্ষ অন্য কোনো মখলুককে মনে করার সুযোগ নেই এসের কে লিপ্ত হওয়ার পথ আমাদের সামনে আর উন্মুক্ত নেই এ হল হাদিস যেটি সোহেবুখারি এবং মুসলিমের হাদিস এ হাদিস থেকে আমাদের জন্য স্পষ্ট হয়ে গেল যে প্রকৃতপক্ষে হেদায়তের মালিক সঠিক গ্রহণ করার যে তৌফিক এই তৌফিক দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহান এ তৌফিক চাইতে হবে আল্লাহ সুবাহান হাত আলার কাছেই অন্য কারো কাছে নয় যদি এই তৌফিকের জন্য অন্য কারো কাছে ধারণা দেই এ তৌফিকের জন্য অন্য কারো কাছে আশা আকাঙ্ক্ষা করি এবং বিশ্বাস করি যে অন্য কেউ দিতে পারবে তাহলে এটি হলো শেষ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইন্তেকালের পর সাহাবাই কেরামগন তার কাছ থেকে কোনো কিছুই পান নাই বা কোনো কিছু পাওয়ার জন্যও তার কবরের কাছে গিয়ে ধর্ণা দেন নেই আজকে বহু ধরনের আমাদের বানাউটি কেসা কাহিনী আমরা বলে থাকি যে আল্লাহ রাসুল সাল্লাম অমুককে সেখানে গেলে তাকে এই হেদায়ত দিলেন সেই হেদায়ত দিলেন এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানাউট ছাড়া আর কিছুই নয় প্রিয় বন্ধুরা এর অধ্যায় থেকে আমরা অনেকগুলি শিখনীয় বিষয় পাচ্ছি প্রথম হল ইন্না কালা চাহিমান তুমি যাকে পছন্দ করো যাকে ভালোবাসো তাকে হেদাই দিতে পারবে না এখানে হেদাই দিতে পারবে না এর অর্থ হল হক জিনিসটি কবুল করার জন্য যে তৌফিক সে তৌফিক দেওয়া সেই তৌফিক দিয়ে থাকেন আল্লাহ সুবাহ তিনি যাকে চান এরপরে অধ্যায় আরেকটি আয়াত এসেছে মাকানিক নবী এবং যারা ইমানদার তাদের জন্য কখনো শোভা পায় না যে তারা প্রার্থনা করবে মূলত এ আয়াত সরা ছাপ্পান্ন নম্বর আয়াত আর ওমা কালী নবীদিন আয়াতটি নাজিল হয়েছে পরে অনভাবে হাদিস থেকে বা এ অধ্যায়ে আমরা আরো অনেকগুলো বিষয় শিখতে পারছি সেগুলি যেমন তফসিল কৌলহি সাল্লাম কোল্লা ইহা ই খিলাফিমা আলাইদ্দা আল্লাহ যে ইল্লাল্লাহ এটি বলা অবশ্যই জেনে শুনে খালি বলতে হবে মুখ দিয়ে শুধু লাহ উচ্চারণ করলে আবার ইসলামের জন্য যথেষ্ট নয় তাহলে আবু তালেবের বিষয়টি জবাব আবু তালেব তিনি আরবি ছিলেন আরব ছিলেন তার ভাষা ছিল আরবি আবেদন নিবেদন বন্ধ নজর আল্লাহ সু আলোর কাছেই আবাদত ছিল এ অধ্যায়ে আমরা আরো কিছু জিনিস জানতে পারছি আবু তালিব আল্লাহ রসুল সাল্লাহ প্রায় দশটি বছর নবদ পাওয়ার পরে তিনি চাচাকে যেন তিনি ইসলাম গ্রহণ করেন বহু চেষ্টা করেছেন জীবনের শেষ মুহূর্তেও তিনি চেষ্টা করলেন কিন্তু পারলেন না এই শেষ মুহূর্তেও আসে বাধা দিল আবু জাহাল আবদুল্লা বিন আয়া তারা বাধা কিভাবে দিল তারা বলো যে বাবদাদার বা আব্দুল মোত্তালেবের দিন ধর্ম সেটা কি অর্জন করে তুমি অন্যদিকে চলে যাবে এই বলে কাকে বাধা দিল अर्थात बबदादार दुहे हाथ सठीक विषय वंचित हलन वंचित समाज एक्सर बदार दुह समय बर्जन करके बचित हो विशेषकर जो आज के मुसलमान हवा सत्तेन दल विभिन्न मजहब विभिन्न तरिका विभिन्न मतबद सृष्टि एकत्र हादीस के सरसिटी पेटे ग्रहण करा अनेक समय बब दुह बन करी बब दादादी करें करना बबदादा चला दादाई करें बबदादा आकिदा पोषण करी आकिदा पोषण कि जवाब दे जवाब कसलमान होते जवाब हलो आबू जहाल যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ সুবাহ করেছেন আলোকে তা তোমরা অনুসরণ করো তারা জবাব দেয়াল না আমরা সেই করার হাদিস বুঝি না বরং আমরা অনুসরণ করব আমাদের পেয়েছি যদিও তাদের বাপদাদারা কিছু বুঝতেন না এবং ভুল পথে ছিলেন তবু তারা আজকে বাপদাদার দুহাই দিয়ে এভাবে চুপ প্রিয় বন্ধুরা হাদিস অনেকগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সেই শিক্ষাগুলির মধ্যে এটাও একটি শিক্ষা যে জীবনের শেষ মুহূর্তে যদি সঠিকই মান সঠিক থাকে তাহলে তিনি সফলকাম হবেন তিনি সার্থক হবেন হেদায়তের প্রকৃত মালিক হলেন আল্লাহ তার কাছে আমরা হেদায়ত চাইব তার কাছে আমরা চাইব তিনি যেন আমাদেরকে তাওহিদের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং তার নির্দেশ কোরআন ও সুন্না মেনে চলার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আসসালামুকমাত